বাঁশ কাটে এমন এক লোকের গল্প অনেকদিন আগে একটা লোক তার স্ত্রীকে নিয়ে একটা পুরনো কুড়ে ঘরে থাকত লোকটা বাঁশ কাটত রোজ সকালে জঙ্গলে গিয়ে বাঁশ কেটে বাড়িতে নিয়ে আসত তারপর সেই বাঁশ দিয়ে সে ও তার স্ত্রী নানা রকম জিনিস বানিয়ে বাজারে বিক্রি করতো গরিবে দম্পতির কোনো সন্তান ছিল না কিন্তু দুজনে মিলে বেশ সুখী ছিল जंगलेटारे चाचक बाश टा कटे भेतरी चाहो देख लो निजे चोख के विश्वास करते নিজের স্ত্রীর কাছে মেয়েটাকে নিয়ে যাবে নিজের হাতের মুঠই করে মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে চললো খুব সাবধানে যাতে হাতের চাপে মেটা দেবে না যায় শিগগিরি এসো গিনো अब चाँद मत उज्जवल नाम रखी चंद्रप्रभा चंद्रप्रभा सुंदर টুকরো নিয়ে তার মধ্যে চন্দ্রপ্রভা দিল সে প্রাণপণে চন্দ্রপ্রভা কে আঁকড়ে ধরল শেষে যখন হাওয়া থামলো আর কাপড়ের টুকরোটা খুলে গেল সেই ছোট্ট মেয়েটার স্বাভাবিক চেহারা শিশুতে পরিণত হলো स्वामी स्त्री एके अपर दिखे अबाई तंद्र प्रभा सकाल लोकटा गल बा লোকটা আর তার স্ত্রী তখনই বুঝতে পেরে গেল যে তাদের ছোট্ট চন্দ্রপ্রভাই নিজের সঙ্গে সৌভাগ্য নিয়ে এসেছে সেই সেই দিন থেকে লোকটা একটা করে সোনার নাগেট নিয়ে বাড়ি আসত কিছুদিনেই তারা বড় লোক হয়ে গেল তারা তাদের চন্দ্রপ্রভাকে ভালো ভালো খাবার দিত আর দামি সিল্কের পোশাক কিনে দিত মাসির পর মাস কেটে যায় তাদের ছোট্ট মেয়ে তরতর করে বড় হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই চন্দ্রপ্রভা এক অতিব সুন্দরী যুবতী হয়ে উঠল তার হাসি চাঁদের থেকে উজ্জ্বল পৃথিবীতে তার মতো সুন্দরী কন্যা আর দ্বিতীয়টি নেই কিন্তু সেই বাঁশ লোকটার চিন্তা অন্য কারণে গ্রামের লোকেরা তাকে এই সুন্দরী বলেছি যে ওকে আমি জঙ্গলে খুঁজে পেয়েছিলাম একাকি আর তাই ওকে বাড়িতে নিয়ে এসেছি ওর খেয়াল রাখবো বলে কিন্তু এখন তো বড় হয়ে গেছে আর সবাই ওর রূপ নিয়ে কানা করছে আমি জানি চিরকাল ওকে ঘরে রাখা যাবে না পরের দিন বাঁশ কাটার লোকটা মেয়ের বিয়ের কথা বলল বলল যে অনেক উপযুক্ত পাত্র তাকে বিয়ে করতে চায় না পাপা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমাকে কেন দূরে পাঠিয়ে দিচ্ছ আমার সোনা মেয়ে আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু চিরকাল তো তোমাকে আমাদের বাড়িতে রেখে দিতে পারবো না चंद्रप्रभा के खूब भलोबाज तना दिन पाँच जन जुवक चंद्रप्रभा के देखते चो फा চন্দ্রপ্রভা কিন্তু গোমরা মুখে গলায় কোনো উচ্ছ্বাস না দেখিয়ে কথা বলল আমি আপনাদের প্রত্যেককে আলাদা জিনিস আলাদা জায়গা থেকে এনে দিতে বলবো আমি তাকেই বিয়ে করব যে আমাকে সেই জিনিস এনে দিতে পারবে যা আমি চেয়েছি আমি তোমাকে অমাবস্যার চাঁদ এনে দিতে পারি হে সুন্দরী তুমি শুধু বলো আমি তোমাকে দুটোই কথা বলব বেরিয়ে যাও এমন সুন্দর কন্যা অমাবস্যা চাঁদের দরকার নেই ও যদি চায় আমি ওকে ঝিকিমিকি তারা এনে দিতে পারি ওদের কথায় কান দেবেন না আমি থেকে সবচেয়ে উজ্জ্বল মুক্ত এনে দেব আমার কোন চাঁদ কোন তারা বা সমুদ্রে কোনো মুক্ত চাই না আমি আপনাদের প্রত্যেকের কাছে যা চাইব ঠিক সেটাই এনে দিতে হবে তারপর সে প্রথম পাত্রকে বলল ভারতের এক সাধুর কাছ থেকে পাথরের তৈরি বাটি এনে দিতে কিন্তু সেই বাটি যেন আমার থেকেও চকচকে চকচকি হয়কে বলল সেই একমাত্র গাছের একটা দাল এনে দিতে যেটা পূর্ব সমুদ্রের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় আছে এই গাছের শিকড় তৈরি রূপ দিয়ে আর গুঁড়ি হল সোনার এর শাখায় মনেমুক্তের ফল ফলে আর আমি সেই কাছের আসল ডাল চাই অপমান করবেন না তৃতীয় জনকে বললো চিনে গিয়ে আগুন ইঁদুরের জব্বা নিয়ে আসতে চতুর্থ জনকে বলল সেই রতন নিয়ে আসতে যা সাতটা রং যেটা একটা ড্রাগনের মাথায় রয়েছে আর শেষে সেই সালো পাখিকে খুঁজুন কাছে আর আমাকে সেই ঝিনু কেনে দিন এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ চন্দ্রপ্রভা জানত সে যা কাজ দিয়েছে তা অসম্ভব কিন্তু একমাত্র এই উপায় সে চিরকাল তার বাবা মার সাথে থাকতে পারবে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় কেউ আর ফিরে এলো না বাঁশ কাটার লোক তার স্ত্রীকে বলল যে দ্বিতীয় জন পূর্ব সমুদ্রে কিভাবে ছড়ের মুখে পড়ে আর গাছের ডাল না নিয়েই চলে আসে তৃতীয় জন আগুনের ইদূরের বদলে রাজহাঁস খুঁজে পায় আর তারা তাকে কামড়ে দেয় চুর্থ জন ড্রাগনের খোঁজে যায় কিন্তু যখন তাকে গভীর অন্ধকার জঙ্গলে আসে যাকে ভারতের এক সাধুর কাছ থেকে পাথরের বাটি আনতে বলা হয়েছিল সে সবচেয়ে চকচকে বাটিটা নিয়ে এসেছে কিন্তু চন্দ্রপ্রভার জেলদার কাছে সেটা ফিকে एही केव आमार मेर होते पारे। राजा इसे बाड़ी धन्य गन करा उचित कारण मे के विस्तार नहीं আমি শুনেছি তাকে যারা বিয়ে করতে চেয়েছে তাদের কাছে সে কি চেয়েছে আপনি অনুমতি দিলে আমি তার সাথে কথা বলতে চাই আর তার থেকে জানতে চাইব যে সে আমায় কি কাজ দেবে করে আপনি বসুন আমি ওকে ডেকে পাঠাচ্ছি রাজা ভয়ে ভয় চন্দ্রপ্রভার জন্য অপেক্ষা করতে লাগল সে যখন বেরিয়ে এল তার রূপে রাজা মুগ্ধ হয়ে গেল ঠিক করল ওকেই বিয়ে করবে চন্দ্রভাব তাকে অন্য কিছু বলতে চায়। ও মহান রাজা আমি জানি আমি যা চাইব আপনি আমাকে এনে দিতে পারবেন ড্রাগনের মাথার রত্ন আগুনের চোপা সোনার কাছে ডাল এসবই হল এমন কাজ যা আপনি অতি সহজে করে ফেলবেন তাই আমি আপনার কাছ থেকে শুধু একটা জিনিসই প্রত্যাশা করি আমি বিয়ে করতে চায় না সেই ইচ্ছে সম্মান দিয়ে তাহলে তোমার ইচ্ছে আমার কাছে আদেশ কিন্তু পরিবর্তে আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি তুমি সত্যি খুব নির্ভীঘ্নে আমি কি তোমার একজন ভালো বন্ধু হতে পারি রাজা আর চন্দ্রপ্রভার মধ্যে বন্ধুত্ব হলো তারা করে। কাটার লোকটা আর কোন চন্দ্রপ্রভা জাননার ধারে বসে আছে সে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়াছে আর তার চোখ দিয়ে জল পড়ছে চন্দ্রপ্রভা তুমি কাঁদছ কেন মা রোজ রাতে আমি একটাই स्वन देखी बाबा गत रात का पंदो तारीखे तुम्हें বাঁশ লোকটা চাঁদের দিকে তাকাল দিন পর এই প্রথম সে লক্ষ্য করল যে চাঁদ কেমন নিষ্ক্রভ কেউ যেন তার আলো চুরি করে নিয়েছে নিজের মেয়ের জন্য চিন্তা হতে লাগলো সঙ্গে সঙ্গে রাজাকে খবর পাঠালো যে তার সাহায্য চাই রাজা প্রতিজ্ঞা করলো যে কাউকে তার চন্দ্রপ্রভাকে ছিঁড়িয়ে নিতে দেবে না এই মাসের একদম পনেরো তারিখে আমি দু হাজার রাজরক্ষীকে চন্দ্রপ্রভার বাড়ির বাইরে মোতায়েন করব। কেউ যেন তাকে ছুতেও না পারে পনেরো তারিখ এলো চন্দ্রপ্রভার বাড়ির তীর নিয়ে প্রস্তুত রাজার নিজে তলোয়ার নিয়ে দরজায় পাহারা দিচ্ছে বাঁশ কাটার লোকটা চন্দ্রপ্রভাকে মাটি তলার ঘরে নিয়ে গেল মা তাকে শক্ত করে ধরে রাখলো তখন হঠাৎ আকাশে একটা উজ্জ্বল রথ নেমে এলো যার চারিদিকে সুন্দর সুন্দর ছোট্ট পরীরা উঠছে বাসিতে তারা মধুর সুর বাজাচ্ছে হঠাৎ চন্দ্রপ্রভা তার চোখ বন্ধ করে সে সুরের দিকে উড়ে চললো মাটির নিচের ঘর থেকে উড়ে বেরিয়ে এলো তার বাবা মা তার পেছনে চন্দ্রপ্রভার গায়ে দিল আর চন্দ্রপ্রভার পোশাক একটা ঢেউ পরিণত হলো সে চোখ খুলে হেসে উঠল। তার ভয় কেটে গেছে সে বাবা মায়ের দিকে এগিয়ে এলো আর তাদের জড়িয়ে ধরল বাবা তুমি আমায় এত যত্ন করেছো। আমি হলাম চন্দ্রপ্রভা আমাকে ছাড়া চাঁদ অসম্পূর্ণ আমি সেই আলো যা মানব জাতিকে অন্ধকারে পথ দেখায় আমি দিনের বেলায় ঘুরছিলাম আর পৃথিবীতে পা দিয়ে ভুলে গেছিলাম যে আমি কেহান্ত হয়েছিলাম আর ক্লান্ত হয়ে বাস কাছে বসেছিলাম আর তুমি খুঁজে পেলে। তাহলে তুমি চলে যাবে আমাদের না তো মা আমি তোমাদের রোজ রাতে দেখতে আসব তখনই শুধু আমাকে দেখতে পাবে না যখন আকাশে চাঁদ থাকবে না তুমি আমার খুব ভালো বন্ধু কিন্তু আমাকে এখন যেতে হবে চন্দ্রপ্রভা তার রথে চড়ে পৃথিবীর লোকদের বিদায় জানিয়ে চলে গেল তার মন খারাপ হয়নি কারণ সে জানে সে রথ তাকে চাঁদে নিয়ে গেল বাঁশ লোকটা চোখে জল মুছে তার চন্দ্রপ্রভা কখন ফিরে আসবে অপেক্ষা করতে লাগলো আর সে ফিরে এলো পূর্ণিমার রাতে চাঁদ তার প্রভায় উজ্জ্বল হয়ে উঠল। একেবারে ঝলমল করে উঠল রাজা আর কাউকে বিয়ে করল না রোজ রাতে সে চাঁদের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে আর তার প্রিয়াকে দেখে হাসে বাঁশ লোকটা তার বিরাট বাড়িকে পূর্ণ কুটিরে বদলে নিল কারণ তাহলেই তার চন্দ্রপ্রভা ঘরের চাল দিয়ে ভেতরে ঢুকতে পারে সে আর তার বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিল गल्प शेष